मानवतार समाधान উলাইকুম বরহমত আল্লাহ রবিলমিনাতসাল রসুল ওসহিন সবাহান তি কলাম বসমি রহিম আরমান সবহান ওয়া দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাই আলি আসাল্লামের প্রতি আধুনিক সভ্যতা এবং মুসলিম যুব সমাজ তাদের কি করণীয় কি বর্জনীয় এই বিষয়টির উপর আমাদের ধারাবাহিক আলোচনার এই পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা গত পর্বে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের শিক্ষা ব্যবস্থার উপরে কিঞ্চিত আলোকপাত করেছিলাম আমরা আজকের পর্বে ঠিক এই বিষয়টির উপরে আরও বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাল আমরা আলোচনাটি বিশেষত আমাদের আগামী প্রজন্ম আমাদের যুবক যুবতী ভাই বোনদের এবং বিশেষ করে আমাদের তরুণ তরুণী আমাদের শিশুদের জন্য যাদেরকে আমরা ইসলামী শিক্ষা আদর্শ এবং মূল্যবোধে উদ্বুদ্ধ করে তাদের চরিত্র গঠনে সহায়তা করতে পারি অথবা আমরা তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি ইসলামী শিক্ষা এটিকে আলাদা কোনো শিক্ষাব্যবস্থা হ্যাঁ ইসলামী শিক্ষা এটিকে একটি পূর্ণাঙ্গ শিক্ষাব্যবস্থা জবাব হ্যাঁ এবং আমরা মনে করি যে এই শিক্ষা মানুষকে পরিপূর্ণ রূপে বিকশিত হওয়ার সুযোগ দেয় আমরা আজকের এই পর্বে আমাদের যুবক যুবতী ভাই সামনে ইসলামী শিক্ষা ব্যবস্থা বিশেষ করে মুসলিম সমাজে বিশেষ করে মুসলিম দেশগুলোতে কিভাবে কোথায় প্রচলিত আছে আমরা এই বিষয়ে কিছুটা ধারণা নেব এবং সেই সাথে ইসলামী শিক্ষার প্রাচীন ঐতিহাসিক ইতিহাস ভিত্তিক তার সফলতা এবং তার কার্যক্রম এবং বিষয়গুলো ডিপার্টমেন্টগুলো গুলো ইসলামী শিক্ষার শাখাগুলোকে আমরা আপনাদের সামনে ঐতিহাসিক ছিল ইসলামের সূচনা যোগ অজ্ঞতার যোগ বিশেষ করে মানুষের চিন্তাটি ছিল শির দ্বারা আচ্ছাদিত যে যুগের মানুষেরা লাত হবল নামক মূর্তির সামনে মাথা নত করে তার ইবাদত যেটি নির্মাণ হয়েছিল ইব্রাহিম রূপে সংস্কার এবং পূর্ণাঙ্গ রূপে ইসমাইল ইব্রাহিম আলহি সালাতাম এবং ইসমাইল আলহি সালাতামের হাতে এটি একটি স্থাপনায় রূপ লাভ পরিপূর্ণ পরিপূর্ণরূপে আর যেটি শুধু আল্লাহ সবান হওয়া তাহলে ইবাদতের জন্যই খাস ছিল সেখানে সংস্থাপিত হয়েছিল মূর্তি এমন একটি পরিবেশে রসুল সাল আলী ওসলাম তাহিদের শিক্ষা চালু করলেন কোরআনের শিক্ষা তিনি চালু করলেন মারুয়া পাহাড়ের পরের দিকে হজরতাম রাজি আল্লাহ তালুর বাড়ি আর এই বাড়িতেই সাহাবায়াম যারা ইসলাম গ্রহণ করেছিলেন কঠিন অবস্থা ভেবে দেখুন অকথ্য নির্যাতন জ্বলন্ত আগুনে শুয়ে দেওয়া উত্তপ্ত বালুর উপরে শুয়ে দিয়ে বুকের উপর পাথর চাপা দেওয়া চাবুকের কষা ঘাতে শরীরের চামড়া উঠিয়ে ফেলা হাত পা ভেঙ্গে দেওয়া পাথরের আঘাতে সমস্ত শরীরকে রক্তের করে দেওয়া কি রাহমাতুল্ল আলমিন আল্লাবাক তাকে নির্দেশ দিলেন হে রাসুলি উমা তুমি পৌঁছে দাও তোমার কাছে যা অবতীর্ণ করা হয়েছে তোমাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তা তুমি অব্যাহত চালিয়ে যাও আল্লাহর নবী বসে গেলেন একটু নিরাপদ পাহাড়ের আড়ালে একটি ঘরে বাহিরে ভিতরে চলছে শিক্ষা কার্যক্রম এই তো পৃথিবীর প্রথম বিদ্যালয় নবী মুহাম্মদুর রসুল সাল আলহিউলামের হাতে এখানে চলছে তাও শিক্ষা চিন্তার জগতের পরিচ্ছন্নতা মোটিভেশন আবার মাইন্ড মাইন্ডকে বিশ্বাসকে পরিশুদ্ধ করন যে বিশ্বাসের ভিতরে ঢুকে গেছে কুলসতা শিরখ চালু করলেন তাও শিক্ষা আল্লাহর উলুহিয়াতের শিক্ষা আল্লাহর রুবিয়তের শিক্ষা সমগ্র সৃষ্টি জগতের আল্লাহর হলকিয়তের শিক্ষা আসমাউ সিফাতের শিক্ষা পাশাপাশি তাদেরকে শিক্ষিত করে তুলছেন তাদের দৈনন্দিন জীবনের কার্যক্রমকে পরিচালনা করার কৌশল মানুষের জীবন বড় বিস্তৃত ব্যক্তি জীবন পরিবারের জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন আন্তর্জাতিক জীবন নিজেকে কিভাবে চালিত করতে হবে। বেসিক মানুষের প্রয়োজনগুলো অভাবগুলো কিভাবে পূরণ করতে হবে সবচেয়ে বড় অভাব জীবিকা কিভাবে জীবিকা আহরণ করতে হবে কিভাবে জীবিকা সংগ্রহ করতে হবে এগ্রিকালচারাল সেক্টর খেজুর বাগানের পরিচর্যা থেকে মাঠের মেষ পাল লালন পর্যন্ত আল্লাহ রসুলের শিক্ষায় আসতে থাকল কীভাবে সম্পদ সংগ্রহ হবে কিভাবে সম্পদ বন্টিত হবে সম্পদের ভিতরে কার কি অংশ হবে অশিক্ষিত জাতিকে এই শিক্ষা চালিয়ে যেতে থাকলেন কর্ম ক্লান্ত দেহ নিয়ে কীভাবে দাঁড়াতে হবে প্রভুর সামনে দৈনন্দিন ইবাদ সালাদ এবং আত্মসমর্পণ রূপে শেখানো শুরু হলো ইবাদত পরিবার বাবা মা কি হবে তার মর্যাদা পারিবারিক জীবন স্বামী স্ত্রী কি হবে কার কি পরিমাণ অধিকার সন্তান পিতামাতার সঙ্গে তার কি সম্পর্ক কিভাবে পারিবারিক জীবন পরিচালিত হবে শিক্ষা শুরু হলো পারিবারিক জীবনের পরিবার দিয়ে সমাজ গঠন সমাজে চলতে গেলে প্রয়োজন অনুশাসন মক্কা মানে কুঠিন হয়ে গেল বাতাস অগ্নি মূর্তি ধারণ করলো নিঃশ্বাস দিয়ে যে বাতাস ভিতরে প্রবেশ করছে সেখানে প্রচন্ড রকমের দ্রোহ সেখানে প্রচন্ড রকমের বারুদের গন্ধ তরবারির আঘাত নিষ্ঠুর নির্যাতন এক পর্যায়ে আল্লাহ রসুলকে নির্দেশ দেওয়া হলো তুমি মাক্কা থেকে মদিনায় হিজরত করো রাসুল মক্কা থেকে মদিনায় চলে আসলেন মদিনার অন্যান্য গুত্রের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হলেন মদিনার সনদ কিছুটা নিরাপত্তা লাভ করলেন বসে গেলেন মদিনার মসজিদে আবার শুরু হলো নতুন করে পাঠদান এবারের পাঠদানের কৌশল আরো উন্নত জাতি রক্ষা করার কৌশল নিরাপত্তার কৌশল প্রতিরক্ষা ব্যবস্থা সম্পদ সংগ্রহ বন্টন নিজেদের এই দাওয়াতকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার কার্যক্রম ইতিমধ্যে তৈরি হলো একদল সুশিক্ষিত ব্যক্তি শিক্ষার ধারাবাহিকতা সোরা আর রহমান থেকে সোচনা লগ্ন থেকে দু তিনটি আয়াত পড়েছিলাম আর রহমান অতীব দয়ালু মেহরবান আল্লামাল কোরআন এ কোরআনের শিক্ষা কার্যক্রম স্বয়ং আল্লাহ শুরু করেছেন আল্লাহ মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ ইনসান আমা সে জানতো না আল্লাহ আল্লাপাক মানুষকে তাই শিক্ষা দিয়েছেন শিক্ষার দ্বার উন্মোচন করেছেন শিক্ষা সূচনা করেছেন স্বয়ং আল্লাহ আল্লাহ কালাম কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন আর এটাই বাস্তবায়ন করেছেন মুসলমানেরা मुसलमान देर जीवन सिक्षा घनी भावि शिक्षा के बद मुसमान चिंता ग्रहण कर इरजे पवित्र कुरान प्रथम अवतीर्ण पांच टी आया भरे आल्ला पक्ष मानुषर उपरे प्रथम निर्देश নামাজ পড়ো জাকাত দাও হাজ করো সাদকা করো, না এসব বিষয়ে নয় বরং আল্লাপাক প্রথম নির্দেশ দিয়েছে তুমি পড়ো কার নামে পড়বে আল্লাহর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন কি চমৎকার সাইন্টিফিক অভিব্যক্তি তুমি তোমার স্রষ্টার নামে পড়তে শুরু করো কারণ জ্ঞানের উৎস এবং জ্ঞানের মালিক জ্ঞান দানকারী এ আলোক শিখা যিনি তোমাকে দান করবেন তিনি হলেন তোমার রব তিনি হলেন তোমার মালিক তিনি হলেন আল্লাহ সুবাহ আল্লাহ আদম রাখলেন। আর আল্লাহ সুবাহ তাকে জান্নাতের সব বিষয়ের নাম শিক্ষা দান করলেন এই তো মানুষের সম্মান ও মর্যাদা মাদ্রাসা শিক্ষা ইসলামী শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠান রাসুল সালামের জীবনের এই শিক্ষা বছরের শিক্ষা এত দ্রুত ধাবমান এবং পানির স্রোতের মতো যুগে যারা শিক্ষা গ্রহণ করেছিলেন তারা এক একজন সাহাবা আলহিম তারা এক একটি দিকের জ্ঞানের এক একজন এক একটি বিশাল বড় সাগর মোহনায় পরিণত হয়েছিলেন সম্মানিত যুবক ভাইরা শিক্ষার উপরে আমরা আরো বিস্তারিত শুনবো একটু বিরতিতে যাচ্ছি বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরে আসবো ইনশা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 জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম কাল রাত সাড়ে আটটায় সকাল সাতটায় বাংলাদেশে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 डायल डॉ साढ़े स्टूडेंट ऑफ इलामिक इंटरनैशनल स्कूल वरिब So blessed to be with them. much little wonders at their best অর্জন করার তাফিক দান করুন আমিন আমরা বলছিলাম যে শিক্ষার এই অগ্রযাত্রাটি মানুষকে এই ইতিবাচক কল্যাণকর মল্লবোধের তথা কোরআনের কোরআনিক শিক্ষাকে স্বয়ং আল্লাহ সব হাত তা আলাহ শুরু করেন আল্লামা বিল কালাম আল্লাহ মানুষকে কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন এটি সৃষ্টির সূচনা লগ্নের মানুষের সৃষ্টির প্রথম পর্বের আল্লাম মুসলমানদের জীবনের সাথে শিক্ষা এমনভাবে ঘনিষ্ঠ এমনভাবে সংশ্লিষ্ট শিক্ষাকে বাদ দিয়ে একজন মুসলমানকে পরিপূর্ণ মুসলমান চিন্তা করা যায় না কারণ শিক্ষা গ্রহণ করা ইসলামে ফরজ করা হয়েছে পবিত্র কোরআনের প্রথম অবতীর্ণ পাঁচটি আয়াতের ভিতরেই এ কর্মিক আল্লা খাল আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে প্রথম যে নির্দেশটি এসেছে নামাজ পড়ো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 যিনি তোমাকে দান করবেন তিনি হলেন তোমার রব তিনি হলেন তোমার মালিক তিনি হলেন আল্লাহ সুবাহ আল্লাহ আদম তাকে জান্নাতের সব বিষয়ের নাম শিক্ষাদান করলেন এই তো মানুষের সম্মান মর্যাদা মাদ্রাসা শিক্ষা ইসলামী শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠান जीवन मात्रा धाममान पानी सामने दिखा प्रबंधन दिखर ज्ञान जन बड़ सागर मोहनए परिणत हो আব্দুল্লাহনি আব্বাস আল্লাহ কোরআন বুঝতে হলে আবদুল্লাহ ইবনে আব্বাসের কাছে যেতে হবে সম্মানিত যুবক ভাইরা আমরা কয়জন আবদুল্লাহ ইবনে আব্বাসকে চিনি আমরা চিনি না আমরা কয়জন আবদুল্লাহনি আব্বাসকে নিয়ে চিন্তা ভাবনা করেছি না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই আবদুল্লাহনি আব্বাসের জন্য খাস করে দোয়া করেছিলেন আল্লাহ তুমি তার জ্ঞান উপলব্ধি বাড়িয়ে দাও আল্লাহ দোয়া কবুল করেছিলেন এতে একজন কোরআন বিশেষজ্ঞ রাইসুল মুফাসরিন জগতের যত কোরআনের তাফসির কারক ভাষ্যকার আসবেন আসছে তিনি ছিলেন সর্বশীর্ষ প্রধান ব্যক্তি আবদুল্লাহ আরেক মহা ব্যক্তিত্ব সম্পর্কে হাদিস বিশেষজ্ঞ রাসুল সাল্লাহ আলহিমের হাদিসের উপরে ছিল তার ব্যাপক পণ্ডিত এই হাদিস ভাষ্যকার এই হাদিস পন্ডিত হাদিস বিজ্ঞানী আমরা তার কাছ থেকে রসুল সাল্লাহ আলী সাল্লামের হাদিস আমরা পেয়ে থাকি মা আয়েশা রাজি আল্লাহ মুসলিম জননী নী মোহাম্মদ রসুলের সহধর্মিনী সুবাহান্লাপাক আমাদের এই মা এই মহিউী মহিলা হজরত আয়েশা রাজি আল্লাহ তালা আনহাকে আল্লাহাক কি পরিমাণ দান করেছিলেন নারী যেমন মানব জাতির অর্ধেক নারী বিষয়ক মহিলা শিক্ষা বিষয়ক নারীদের সমস্যা বিষয়ক যাবতীয় শিক্ষা আমরা পাই হজরত যেমন ছিলেন বিদুষিনী তেমন ছিল তার প্রজ্ঞা, তেমন ছিল তার জ্ঞানের গভীরতা। এবং এই সময়ে রাসুল সাল্লাসালামের দরবার থেকে তার এই প্রতিষ্ঠান থেকে একদল মুসলিম নারী যারা ছিলেন জগত সেরা শিক্ষাবিদ আজকে তো আমরা নারীদেরকে ইসলামী শিক্ষা দেওয়ার ব্যাপারে মোটেই আগ্রহী নই আমাদের শতবর্ষ আগের ভাই কিছুদিন আগেও নারীরা মাদ্রাসায় পড়বে মেয়েরা মাদ্রাসায় পড়বে কোরআন পড়বে তাফসির পড়বে হাদিস পড়বে এটা আমাদের কল্পনার জগতেই ছিল না আমরা এখানে বলা যেতে পারে রাসুলের যুগে নারীদেরকে যে স্বাধীনতা দেওয়া হয়েছিল শিক্ষার ব্যাপারে আমরা এই যুগে এসেও ইসলামী শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে নারীদেরকে ততটা আমরা স্বাধীনতা দিতে পারিনি হ্যাঁ চালু হয়েছে এখন মাদ্রাসাগুলোতে মেয়েরা পড়ছে কিন্তু সেখানে পরিবেশ তাদের জন্য শিক্ষার যে ব্যবস্থাপনা বেশ কিছু ত্রুটি বিচ্ছুতি রয়েছে তারপরেও এখন মেয়েরা আসছে তো রাসুল সাল্লি সাল্লামের শিক্ষা ব্যবস্থাটি আমরা বলছিলাম মদিনা থেকে এই শিক্ষা পানির স্রোতের মতো ধাবমান এই শিক্ষা আজকে চলে গেছে সারা বিশ্বে ওমাইয়া বংশে এই শিক্ষা ছড়িয়ে পড়লো মুসলমানদের জীবনের চাহিদা বাড়লো প্রয়োজন দেখা দিল বিভিন্ন শহর অঞ্চল বিজিত হলো প্রয়োজন হলো সেখানে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য প্রাদেশিক শাসন ব্যবস্থা সেখানে তৈরি করতে প্রয়োজন হলো এই প্রয়োজন এগিয়ে আসলো আর এভাবেই মুসলমানদের শিক্ষা শাখা প্রশাখা এমনভাবে ছড়াতে থাকলো ওমাইয়া বংশের সময় কোরআন হাদিস ফিকা এবং আরবি সাহিত্য সেই সঙ্গে উত্তরাধিকার বন্টন মিরাজ অথবা ফসাহাত অনিত চর্চা সেই সঙ্গে স্থাপত্য শিল্প স্থাপনা জাহাজ নির্মাণ বিভিন্ন দ্রব্য তৈরি করণ এবং এগুলো তৈরি করতে গিয়ে বিভিন্ন ধাতু কেমিক্যালস এবং এইগুলোকে সংমিশ্রণ করণ এর পরিমাপ ইত্যাদি করতে গিয়ে মুসলমানদের হাতে আস্তে আস্তে বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলো সম্প্রসারিত হতে থাকলো। এক পর্যায়ে মুসলমানেরা বিজিত অঞ্চলগুলো থেকে সেই সব অঞ্চলে প্রচলিত জ্ঞান ভান্ডারকে তারা দুনিয়ার কল্যাণের জন্য মুসলমানদের প্রয়োজন পূরণের জন্য আল্লাহ কৌশল আধুনিক যেকোনো ব্যবস্থাকে তিনি সাদরে গ্রহণ করেছেন খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহ্লামের এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত শত্রুকে মোকাবেলা করতে হবে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে তিনি পরামর্শ দিলেন ইয়ার্লাহ আমার কাছে একটা আইডিয়া আছে আমার দেশে শত্রুকে মোকাবিলা করার জন্য এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় এই ব্যবস্থা যদি আমরা গ্রহণ করতে পারি এই নিত্য নতুন আধুনিক প্রযুক্তি আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে শত্রুরা আমাদের উপরে সরাসরি আক্রমণ করতে পারবে না আমরা তাদেরকে কৌশলে প্রতি মুসলমানেরা ক্ষেপণাস্ত্র তৈরি করার কৌশল গ্রহণ করলেন অর্থাৎ সেই যুগে যতটুকু বিজ্ঞান অগ্রগতি হলো মুসলমানরা সেই বিজ্ঞানকে গ্রহণ করলেন রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলা যেতে পারে বর্তমান বিজ্ঞান আরবি সাহিত্য তারপরে সেই সময়ের আধুনিক বিজ্ঞান কলা কৌশল ব্যাপক ভাবে ছড়িয়ে পড়লো কোরআনের শিক্ষা অনুপ্রাণিত করলো মুসলমানদের আর রহমান আল্লামাল কোরআন কোরআনের শিক্ষা ছড়িয়ে যাচ্ছে বিশ্বব্যাপী আমরা পরবর্তী পর্বে যুবক ভাইয়েরা আপনাদের উদ্দেশ্যে আব্বাসীয় বংশে কিভাবে বিজ্ঞানের কতগুলো শাখা বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারে সংক্ষিপ্ত আলোচনা দিয়ে আমরা আমাদের দেশে বিশেষ করে প্রচলিত শিক্ষা ব্যবস্থা কি করে আমরা সেই শিক্ষা ব্যবস্থা উপকৃত হয়ে আমরা আমাদের কর্ম নির্ধারণ করতে পারব এই বিষয়গুলোর উপরে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ তার আগে আমরা আবার ফিরে যাব আমাদের এই আলোচনাটির মূল কথাগুলোর উপরে আমরা এগিয়ে যেতে চাই আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই কিন্তু কোন শিক্ষার মাধ্যমে আজকে সারা বিশ্বব্যাপী বহু ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে অবশ্যই সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং বিভিন্ন বিষয়ে স্পেশাল শিক্ষা অর্জন করার জন্য যেই কৌশল রয়েছে সেই শিক্ষা ব্যবস্থায় কোথাও কোন নিষেধাজ্ঞা করা হয়নি বরং আমরা রাসুলের জীবনে দেখেছি মুসলমানের কল্যাণে জাতির কল্যাণে মানবতার কল্যাণে বিশ্ব শান্তির জন্যে अथवाजे के सुप्रतिष्ठित कर लक्ष्य रसुल सल अलहीसलम कल्याणकर मंगल जनक जेको शिक्षा के যে কোনো কৌশলকে যে কোনো আবিষ্কারকে সাদরে গ্রহণ করেছেন এটাই ইসলামের মূল আদর্শ কিন্তু আমরা সেই আদর্শ থেকে বিচ্যুত হয়েছি অনেক আগে আমরা ইসলামের শিক্ষাকে আলাদা করেছি শুধুমাত্র ধর্মীয় শিক্ষায় শুধুমাত্র কোরআন হাদিস ফিকা এবং আরবি সাহিত্য চর্চায় আমরা জ্ঞান বিজ্ঞান কলা কৌশলকে রেখেছি দূরে যার জন্য আমরা পিছিয়ে পড়েছি বর্তমান চলমান গতি ধারা থেকে এখান থেকে ফিরে আসতে হবে আমাদেরকে শিক্ষা নিতে হবে এই কোরআনের শিক্ষা এই প্রত্যাশা ব্যক্ত করে জানিয়ে আমরা এই পর্বের আলোচনা শেষ করব এবং সেই সাথে আগামী পর কিভাবে ইসলামের শিক্ষা সম্প্রসারিত হয়েছিল এবং সেখান থেকে মুসলমানরা কিভাবে ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে বিষয়টির উপর আলোচনা হবে ইনশাআল্লাহ আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ওবার कलम सहायक हिसाब से विषय गु आलोचित रुमर आन, आन शुरोन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 জানতে হলে দেখুন জকিরের আন্তরিক বার্তা ইসলামিক বম ইসলাম এসেছে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 বেশ টিভি বাংলা মানবতার